সিনা মিনা মহমদ ওহ আতবন দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা ধারাবাহিক যে বিষয়ের আলোচনা শুরু করতে যাচ্ছি তা হচ্ছে আর আরেক অর্থাৎ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহ আল্লাহতালা সম্পর্কে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করার জন্যে আখেরাতমুখী করার জন্যে দুনিয়ার লোভ কমানোর জন্য যে সুন্দর হাদিসগুলো রাসেল সাল্লাম রেখে গিয়েছেন মহাদেখিনে ক্যারাম ওলামাই ক্যারাম সেগুলোকে কম্পাইল করেছেন হাদিসের মধ্যে কিতাবর রাকায়ক অথবা রেক এই অধ্যায় রাকায়েক অথবা রেক শব্দের অর্থ হচ্ছে রেক্কা থেকে রেক্কা মানে হচ্ছে আরবিতে অন্তরকে নরম করা বিগলিত করা সফট করে নেওয়া আসলে তো আমাদের অন্তরটা শক্ত হয়ে যায় মাঝে মধ্যে আমরা গাফেল হয়ে যাই আল্লাহ তালা সম্পর্কে অসচেতন হয়ে যাই এবংবারেবারে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয় যেন আল্লা রবুল্লা আলমিনের শান তার মকাম তার পজিশন আমরা ভুলে না যাই এবং আখেরাতে আল্লাহ তালার সামনে জবাবদিহি করার মুহূর্তটাকে মনে রেখে মনকে নরম করি জাহান্নামের আগুনের কথা মনে করে মনকে নরম করি তাহলে আমরা দুনিয়ার প্রতি আমাদের আসক্তি কমে আসবে এবং আখেরাতের প্রতি জান্নাতের প্রতি আমাদের লোভ সৃষ্টি হবে এই বিষয়গুলোকে বোঝানোর জন্য মহাদ্দ কেরাম কিতাবর রাকায়ক অথবা কিতাবুর রেক রেকাকের অধ্যায় কতগুলো সুন্দর সুন্দর হাদিসকে তারা কম্পাইল করেছেন সেই হাদিসগুলোই আমাদের এই ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু এই সিরিজ চলবে ইনশাআল্লাহ আমরা কয়েকটি সেশনেই আলোচনা অব্যাহত রাখব আজকে যে হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করতে যাই সেটা হচ্ছে সাহাবি এবিন আব্বাস আসিয়া আল্লাহ আনহুমা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লামী সাদ করেছেন নেমা ক্যাফির উমান্নাস আশ্রে হাতু ওয়ালফার সরল তরজমা হচ্ছে দুটো নিয়ামত অনেক লোক এই দুটো নিয়ামত সম্পর্কে ধোকায় আছে ধোকায় পড়ে যায় আর এই দুটো নিয়ামত হচ্ছে আসছে হাতু আলফারাগ সুস্বাস্থ্য ভালো স্বাস্থ্য এবং হাতে সময় থাকা দুটো জিনিস অনেক বড় নামত ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া এবং অতি ব্যস্ত না হয়ে পড়া হাতে কিছু সময় থাকা সময়ের অসৎ ব্যবহার করে মানুষ যে কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সময়কে কাজে লাগায় না সময় থাকলে এটা হচ্ছে আলফারাগ আর স্বাস্থ্য ভালো থাকা হচ্ছে আসছে হা এ দুটো অনেক বড় নিয়ামত স্বাস্থ্য ভালো থাকা আর হাতে সময় থাকা এ দুটো নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ গাফেল। অবহেলা করে দুটো নিয়ামতকে তারা অসৎ ব্যবহার করে এবং ধোকায় পড়ে যায় এটি হচ্ছে হাজিসের মূল কথা এই হাজিস বর্ণনা কর পরের আওই তিনি এরকমই আরেকটি হাদিস বর্ণনা করেছেন অর্থগুলো কাছাকাছি আমরা এই হাদিসের বক্তব্যটাকে এখন বোঝার চেষ্টা করব আমরা দেখতে পাই যে এই দুটো অনেক বড়ো নিয়ামত স্বাস্থ্য ভালো থাকা কত নিয়ামত স্বাস্থ্য যখন নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে পড়ি আমরা যখন বিছানায় শুয়ে থাকি এমনকি একটু মাথা ধরে গেছে কয়েক ঘন্টা অনেক সময় এক রাত দু এক দুই দিনও অনেকের মাইগ্রেনের মতো হয়ে যায় তখন মনে হয় যে আর কিছুই করা যাচ্ছে না শুয়ে থাকতে হয় ট্যাবলেট খেয়ে এই যে তখন আমরা বুঝি স্বাস্থ্যটা কত বড় আর যারা অনেক অসুস্থ হয়ে গেছেন বিছনায় পড়ে আছেন ঘরে অথবা হাসপাতালে উঠতে পারেন না কোনো কাজ করতে পারেন না শুয়ে আছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এবং অনেকে যখন ডাক্তার বলে দেয় যে এভাবেই এর চেয়ে বেশি আর হতে পারবেন না অথবা সুস্থতার কোনো আশা নেই তখন মানুষের সত্যি উপলব্ধি আসে যে স্বাস্থ্যটা কত বড় নিয়ামত এখন আল্লাহ রবাহ আলমী যখন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এখন কিন্তু এটা যে অনেক বড়ো নিয়ামত আমরা কেউ ফিল করি না যেমন এক্সাম্পল দেই আমার কাছে যে এখন অনেকগুলো টাকা থাকে পকেটে হ্যাঁ এটা অনেক দামি জিনিস আমি খেয়াল করছি ইয়াস আমার কাছে এত টাকা আছে কিন্তু স্বাস্থ্যটা যে একটা বড় সম্পদ এটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না এবং এর কোনো মূল্য দেই না এবং এর স্বাস্থ্যটা ভালো থাকা অবস্থায় যে অনেকগুলো কাজ করা দরকার সুযোগ কাজে লাগানো দরকার সেটা আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এরপরে আমাদের সময় থাকা দেখেন এখন সময় আছে বন্ধু বান্ধব বসে গল্প করা শুরু করে দিলাম অথবা অলসতা করে শুয়ে থাকলাম ঘন্টা পর ঘন্টা অনেক কাজ আছে দুনিযা কিছু প্রয়োজনের কাজ রয়েছে জানলাতে যাওয়ার জন্য কী পরিমাণ ব্যস্ততা থাকা দরকার প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা একইটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সেটাও আমরা অন্য সময় করি না এখন কত নিয়ামত আমরা এনজয় করি এখানে দুটো নিয়ামতের কথা এসেছে স্বাস্থ্য এবং সময় তো আমরা হিসাব করিত কী কী নিয়ামত আল্লাহতালা আমাদেরকে দান করেছেন কয়টা নিয়ামত আছে আমাদের কাছে কেউ যদি লিস্ট করার জন্য কলম নিয়ে বসেন তাহলে গুনতে পারবেন যে কি নিয়ামত আপনার আছে আপনার চোখ আছে অনেক লোক অন্ধ চোখে দেখে না চোখটা একটা অনেক বড় নিয়ামত কান আছে শুনতে পাওয়া যাচ্ছে অনেকে কানে শুনেন না বোধী এটা একটা নিয়ামত আমার হাত পাগুলো ঠিক আছে হাত একটা নিয়ামত পা একটা নিয়ামত সবগুলো ফাংশন করছে এটা একটা নিয়ামত আমার হজম শক্তি ঠিক আছে আমি মোটামুটি মাসাল্লা ভালো খাওয়া দাওয়া করতে পারি এটা একটা নিয়ামত কত মানুষ ঠিক খেতে পারেন না তার জন্য অনেক বাসা অনেক কিছু খেতে পারবে না অনেক নিষেধ আছে খেলে হজম হবে না সহ্য হবে না ঠিক তেমনি আমার বিবেক বুদ্ধি জ্ঞান আকল আল্লাহর রহমতে ফাংশন করছে কাজ করছে তাহলে এভাবে যদি আমি আমার শরীরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমার শরীরের ভিতরে অনেকগুলো নিয়ামত আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন পরিবার দিয়েছেন ছেলে মেয়ে দিয়েছেন কাউকে কাউকে দাম্পত্য জীবন দিয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন বাড়ি ঘর দিয়েছেন জায়গা জমি দিয়েছেন লেখাপড়া করার মতো তৌফিক দিয়েছেন কাউকে কাউকে আল্লাহ তালা চাকরি বাকরি দুনিয়াদারিতে ভালো পজিশন সম্মান দিয়েছেন এভাবে করে আপনি যদি আল্লাহ তালা নিয়ামতগুলোকে গণতে থাকেন গণেশ শেষ করতে পারবেন না তুমি যদি আল্লাহ তালা নিয়ামতগুলো গুনতে যাও তুমি গণেশ শেষ করতে পারবে না আপনি বসেন একদিন যে আমি আজকে আল্লাহ তালা নিয়ামতগুলো গনার চেষ্টা করি লিখতে থাকেন লিখতে থাকেন আপনি দেখবেন যে লেখা শেষ হবে না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এগুলোকে মনে করি না আমার টাকা পয়সা নাই খালি ওইটা মনে পড়ে স্বাস্থ্য ভালো আছে এটা চিন্তাই করি না এটা যে নিয়ামত এনজয় করছি সে চিন্তাই আসেন তো এই জন্য নিয়ামতগুলো স্মরণ করতে হয় করে করে কী কী নিয়ামত আমার কাছে আছে মাঝে মধ্যে চিন্তা করি আমরা আর চিন্তা করে আল্লাহ তালা শকুর আদায় করি অকালী লুমিন এবারিয়া সাকুর আল্লাহ তালা বলেন আমার বান্দাদের মধ্যে অনেক কমই আছে শকুর গুজার পাওয়া যায় প্রায় লোক দেখবেন তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন তার অভিযোগের কথা শুনবেন তার সমস্যা কি এইটার কথা বলবে সে কি এনজয় করে ভালো জিনিস ভালো নিয়ামত সেগুলো একটাও আপনাকে লিস্ট দেবে না তার সমস্যার কথাই শুধু আপনাকে বলবে অকালীলুমিন এবার দিয়া শাকুর সত্যিকার ভাবি আল্লাহ তালা বলেছেন খুব কম বান্দায় আমার রয়েছে যারা শকর গুজার হতে পারে কিন্তু শকর গুজার হতে পারলে অনেক বড় পুরস্কার আছে আল্লাহ তারা শকুর গুজার বাঁধাকে অনেক মোহাবত করেন পছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ তারা প্রশংসা করে বলেছেন উৎসাহিত করে বলেছেন লাইন ইন সাকার তুম লা তোমরা যদি শকর আদায় করো আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। ইন ক্যাফার তুম ইন আদা ভিল আর যদি নাশকর হয়ে যাও অকৃতজ্ঞ হয়ে যাও তাহলে আমার আজাব কিন্তু অনেক কঠিন এখন আমাদের জীবনে অনেক কিছু চলে যায় যত নিয়ামত পাই কোনোটাই কিন্তু দীর্ঘস্থায়ী নয় সবগুলোই ক্ষণস্থায়ী যখনই নিয়ামতটা আসে কত ভালো করে ব্যবহার করা যায় এটা শেষ হওয়ার আগে সে চেষ্টা করতে হবে এখন স্বাস্থ্যের নিয়ামত আছে আমি কবে অসুস্থ হব বেকার হয়ে যাব আমি কি জানি হয়তো আল্লাহ তালা আমাকে আরও তিরিশ বছর ভালো রাখতে পারে কাউকে পঞ্চাশ বসে ভালো রাখতে পারেন কিন্তু অনেক সময় দেখা গেল যে অল্প বয়সে জওয়ান বয়সে মানুষ অসুস্থ হয়ে গেছে স্বাস্থ্য আমার যে টিকে থাকবে বহুদিন কোনো নিরাপত্তা নেই নিশ্চয়তা নেই তে কিভাবে এখন এই স্বাস্থ্যকে কাজে লাগানো যায় এটাকে কিভাবে ব্যবহার করা যায় ঠিক তেমনি আমার হাতে সময় আছে সময় আছে অর্থ কি যে আমি মহাব্যস্ত হয়ে পড়িনি প্রচন্ড ব্যস্ততা আমাকে পেয়ে বসে নি। কোনো কোন সময় এমন ব্যস্ততা আসে যে আমার চাকরি আছে ওইদিকে আমার পারিবারিকভাবে কেউ অসুস্থ হয়ে পড়েছে হসপিটালে তাকে অ্যাডমিশন করাতে হয়েছে এদিকে আমার বাড়ি ঘরে থাকা লাগছে পাহাড়া দেওয়া লাগছে এদিকে ছোট বাচ্চা ঘরে আসে তার মা হসপিটালে গিয়েছে এই যে চতুর্দিকের ব্যস্ততা এই ব্যস্ততা যখন চলে আসে তখন তো মানুষের আল্লাহ আল্লাহতালার সঙ্গে আমল করার ইবাদত করার কাজে লাগানোর সুযোগ হয় না এমন মহাব্যস্ততা শুরু হয়ে গেল যখন এরকম মহাব্যস্ততা আসে না তখন আমরা সময় কীভাবেই কাজে লাগাতে পারি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 জাহাঙ্গীর कथाजे इति विश्वमयर क्रम विकास आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ামতের সদ ব্যবহার আলোচনা করছিলাম এবং দুটো নিয়ামত মানুষকে কিভাবে ধোকায় ফেলে দেয় যারা এই সুন্দর স্বাস্থ্য পেয়ে যায় যাদের হাতে প্রচুর সময় আছে তারা অনেক সময় গাফলতিতে পড়ে মূল্যবান সময়কে নষ্ট করে এবং কাজে লাগায় না এই যে নিয়ামতটাকে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্যে ব্যবহার করে আখেরাতের পুঁজি সম্বল তৈরি করার জন্য। আসলে আরাম করা আরাম করে সময় নষ্ট করতে থাকা আসল আরাম তো এখানে নেই আসল আরাম তো হবে আখেরাত এই জন্য আখেরাতে আরাম করার জন্য দুনিয়ার মধ্যে সময়কে কাজে লাগানোর প্ল্যান করা নিয়ামতগুলোকে কাজে লাগানোর প্ল্যান করা সেজন্য রসুল্লা সাল্লি আসালাম সাহাবাইকারকে উৎসাহিত করেছেন কিভাবে ভ্যারি প্রো সদা তৎপর হয়ে প্রতিটি মুহুর্তে কাজে লাগানো যায় এবং আখ যে আরামের ঠিকানা আছে সেই ঠিকানায় পৌঁছা যায় তার জন্য চেষ্টা করা তিনি খন্দকের যুদ্ধে যখন সাহাবাইকেরাম কষ্ট করছিলেন এক নাগারে পরীক্ষা খননের কাজে খন্দক খনন করার কাজে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছেন রেস্টের সুযোগ নেই আরামের সুযোগ নেই আপনারা জানেন যে মদিনাকে আক্রমণ করেছিল কড়াই সেরে এসে মদিনা হামলা করবে হামলা ঠেকানোর জন্য সাহবাহিকেরা পরীক্ষা খন্দক খনন করলেন খালের মতো করে কাটলেন যাতে করে তারা ঢুকতে না পারে এবং এই কাজ করতে অনেক কষ্ট হয়েছে তাদের। পাথর খুঁড়ে খুঁড়ে এরকম করে পরীক্ষা খনন করতে হয়েছে খাবার ঠিক মতো নেই আরাম করতে পাচ্ছেন না বিশ্রাম নিতে পারছেন না তিনি উৎসাহিত করলেন দেখো তোমরা কষ্ট করছো এই কষ্ট তোমাদের আখেরাতের জন্য অনেক আরামের ব্যবস্থা করে দিবে নিশ্চিত করে দেবে তিনি তখন বলেন আল্লাহ আয়সা ইল্লা আসল জিন্দি যাপনের মজা তো আখেরাতে হবে দুনিয়ার মধ্যে জিন্দগির মজা তো অত্যন্ত ক্ষণস্থায়ী এই আনন্দ সুখ এই আবার অশান্তির খবর চলে আসে এ হঠাৎ করে এই পরিস্থিতির পরিবর্তন হয়ে যায় এবং আসলে দুনিয়ার মধ্যে এই পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে পরিস্থিতির মধ্যে পরিবর্তন হতেই থাকে আর আখেরাত হলো এক নাগারে শান্তি এক নাগারে আরাম জীবনকে এনজয় করা উপভোগ করা সকল উপাদানকে আল্লাহ তালা থরে থরে সাজিয়ে রেখেছেন সে কথা অন্য আয়তে আল্লাহ তালা সাদ করেছেন সুরাল আন কাবুতের চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ তালায় সাত করেন লাউকান আসলে নিশ্চয়ই আখেরাতের ঘর আখেরাতের জগৎ সেটা হচ্ছে আসল জিন্দগি প্রকৃত জিন্দিগির স্বাদ সেখানেই আস্বাদন করা যায় প্রকৃত মজা সেখানেই অপেক্ষা করছে লোকেরা যদি সেটা জানতো আর বুঝত যারা এটা জানে না বুঝে না তারা সমস্ত স্বাদ মজা এখানেই নিতে চায় আরেকটি সুরা সুরা গাফের উনচল্লিশ নম্বর আয়াতে সেখানে মিনু মিন আলে ফেরাউন ফেরউনের বংশের মধ্যে একটি লোক ইমান এনেছিলেন এবং তার অধিকাংশ লোক কুফরের মধ্যে ছিল সেই ম মেনে আলে এ ফেরাউন বংশের ওই লোকটি তার জাতিকে দুনিয়ার মজা আরাম আয়েস এবং এ স্বাস্থ্য সম্পদ এবং সময়কে তারা যেভাবে বেহুদা কাজে নষ্ট করছিল আমদ ফি করতে গিয়ে সেগুলোর দিকে সতর্ক করতে গিয়ে তিনি বললেন সেই কথা আল্লাহ তার কোরআনে ঢুকিয়ে দিয়েছেন ভোগ করা তুমি ভোগ করতে পারবে না কত খেতে চাও এখানে আমরা যদি খেতে চাই দুনিয়ার মধ্যে কতগুলো খেতে পারবো বলেন তো কতগুলো ভাত খেতে পারে এটা লিমিট আছে একটা সীমা আছে এতগুলো খেতে পারবে পারবে না তার পরিমাণ ভিতরে তাকে সীমাবদ্ধ রাখতে হবে আর সীমার বাইরে বেশি খেলে লাভ হবে না কি হবে ক্ষতি হবে ক্ষতি হবে তাহলে দুনিয়ার মধ্যে বেশি খাওয়া যায় না আর জান্নাতে যদি বেশি খেতে চায় ক্ষতি হবে পেটে অসুখ হবে বদ হবে কিচ্ছু হবে না আর শুধু খাবে আর একটু পরে নিশ্বাস মানে তার ঢেকুর চলে আসবে ঢেঁকুরের সঙ্গে খাবার সব হজম হয়ে শেষ হয়ে যাবে ঢেকুর সাথে কোনো দুর্গন্ধ আসবে না সুগন্ধ আশেপাশে কেউ থাকলে নাকে হাত দিতে হবে না আরো সুগন্ধ তার জন্য আকর্ষণের কারণ হয়ে যাবে এত খাওয়ার পরে যাবে কোথায় এগুলো টয়লেটে যেতে হবে না জাননা এমন একটা জায়গা যেখানে কোনো টয়লেট নেই ওলা এটা কাবু তাদেরকে সেখানে প্রস্তাব পায়খানা কিছু করতে হবে না তো এগুলো যাবে কোথায় দুনিয়ার মধ্যে যদি শরীর থেকে এগুলো বের না হয় পয়জন হয়ে যাবে বিষ হয়ে যাবে এগুলোর বিষাক্ত একশন শরীরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে যে কোনো উপায় বের করতেই হবে স্বাভাবিকভাবে বের না হলে পাইপ দিয়ে হলেও বের করে তারপরে যান বাঁচাতে হবে দুনিয়াতে কিন্তু আখেরাতে আল্লাহ তাল্লা সেগুলোকে এই ঘামের সাথে আর ঢেকুরের সাথে এমনভাবে হজম করে দিবেন যত মনে চায় তত খেতে পারবে তোমাদের মন যা চায় যা তোমরা আহ্বান করো যেটার অর্ডার দাও সব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে খাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে এ হচ্ছে আখরাতের কথা আর দুনিয়ায় মাত্র কয়েকদিনের অল্প কিছু উপভোগ করা বেশি ভোগ করা যায় না আখেরাতা হিয়া দারুল কার আর আখেরাত হচ্ছে চিরদিনের আবাসস্থল যেখানে পারমানেন্টলি সেটেল হয়ে যাবে মানুষ দুনিয়াতে কেউ পারমানেন্ট হয় না আমরা মাঝে মাঝে ব্যবহার করি পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আসলে স্থায়ী ঠিকানা তো দুনিয়া না এখানে টেম্পোর এখানকার ঠিকানাটা অস্থায়ী আমাদের আসল ঠিকানা কোথায় আখেরা জাননা আমাদের আদি পিতে আদম আলা সালাত আসালামকে আল্লাহ তালা জাননাতে পাঠিয়েছিলেন ওনাকে সেখান থেকে দুনিয়ায় পাঠালেন অস্থায়ী ঠিকানা দিয়ে বললেন যে আমল করে আসো পারমানেন্ট ঠিকানার জন্য প্রস্তুত হয়ে আস তা আমরা আসলে অপেক্ষায় আছি ইন্তজারে আছি যে আমরা এই ঠিকানা অস্থায়ী ঠিকানা অচুরে ছেড়ে দেব এবং আমাদের পারমানেন্ট ঠিকানায় আমরা চলে যাব। তাহলে এই বুঝটা যার নাই অনেক মানুষ আমাদের মধ্যে আছে মুসলমানদের মধ্যেও আছে যারা এই দুনিয়ার ঠিকানাটা অস্থায়ী এরকম চিন্তা কয়জন করে বলেন হ্যাঁ আপনি প্রশ্ন করলে যে তুমি এখান থেকে চলে যেতে হবে একদিন তুমি কি বিশ্বাস করা তুমি মরে যাবে একদিন সে অবিশ্বাস করবে না হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু এই বিশ্বাস আর কাজে কর্মের বিশ্বাস কাজে কর্মে তার প্রতিফলন এই দুটোর মধ্যে সামঞ্জস্য নেয় যুক্তির খাতিরে যুক্তির ভিত্তিতে সে বলবে হ্যাঁ আমি বিশ্বাস করি আখেরাত আছে কিন্তু ওই বিশ্বাসটাই যথেষ্ট নয় সেই বিশ্বাসের প্রতিফলন হতে হবে কাজের মধ্যে যে আমি আসলে দুনিয়াকে অত্যন্ত টেম্পোরারি মনে করি একেবারে ক্ষণস্থায়ী মনে করি একেবারে অস্থায়ী মনে করি আমি ওচুরে এখান থেকে চলে যাচ্ছি আমার আখ রাতে ঠিকানায় জলদি করে সেখানে ভালো ঠিকানা জোগাড় কিভাবে করা যায় ওই পেরেশন আমার মাথায় থাকতে হবে ওই পেরেশানি আমার কনসেপ্টে থাকতে হবে আমার বিশ্বাসে থাকতে হবে আর যেটা প্রতিফলন আমার কাজে কর্মে থাকবে যা আমার দৈনন্দিন তৎপরতা রাত দিনের চিন্তা রাত দিনের ব্যস্ততা আখেরাতের সম্বল তৈরি করা না এখানকার সম্বল তৈরি করা আপনি যদি পৃথিবীর মানুষগুলোকে চিন্তা করেন এমনকি আমাদের জীবনকে আমরা মূল্যায়ন করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠা থেকে আবার বিছানায় যাওয়া পর্যন্ত সারাদিনের তৎপরতা এবং মাথার চিন্তাগুলো কোনটা নিয়ে সারাদিন বেশিক্ষণ ঘুর ঘুর করে কোন চিন্তাটা প্রাধান্য দিয়েছি আমরা সত্যিকার যারা মোমেন তারা এই ধোকায় নেই তারা ঘুম থেকে উঠে আখেরাতের চিন্তা করে আর ঘুমাতে যখন যায় তখন আখেরাতের চিন্তা সেই চিন্তা করার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে যখন আমরা কি দোয়া করি। যে আল্লাহ আপনার নামেই তো আমি মৃত্যুবরণ করব আর ঘুমটাও একটা মউত ছোটকার মৌত আর আপনার নামেই আমি আবার জিন্দা হব। আল্লাহ কেন্দ্রিক চিন্তা এই চিন্তা করে ঘুমোতে যায় গাফেল হয়ে ঘুমায় না গান বাজনা শুনু শুনতে শুনতে ঘুমায় না টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় না আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমায় আর ঘুম থেকে যখন উঠে উঠার পরে আবার সেই রিলেশনকে সেই সম্পর্কে আবার মনে করিয়ে দেয় সেটা কি আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা তানা হিন্ন সুর সে আল্লাহ শর যিনি আমাকে জিন্দা করে ফেললেন ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের কুদ্দিন থাকে নিঃশ্বাসটা আছে পাল্পিটি এখানে আছে হাত দিলে কিন্তু যেভাবে আছে গেছে, অনেক সময় কেউ মরে গেলে আমরা বলি কি আহারে লোকটা মরে আছে মনে হয় যেন ঘুমিয়ে গেছে বিশ্ব হয় না মরে গেছে একরকমই কিন্তু রুখটা আল্লাহ তালা ফেরত দিয়ে দেন তো আমরা ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহ সে আল্লাহ শুকর যিনি আমাকে জিন্দা করলেন মরার মতো ঘুমিয়ে যাওয়ার পরে আর আল্লাহর কাছে আমাকে একদিন উঠতে হবে হিসাব দেওয়ার জন্য তাহলে এই চিন্তা আবার মাথায় ঢুকানো হয়ে গেল দিনের শুরুতে দিনের শুরুতে এই চিন্তা রাতের শুরুতে যখন ঘুমোতে দেয় তখন ওই চিন্তা এভাবে একজন মোমেন তার জিন্দগিকে সে গাফিল অবস্থায় কাটায় না কোন নিয়ামতকে সে যত নিয়ামত পেয়েছে সবগুলোকে ব্যবহার করে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি পাওয়ার রাস্তায় দিন এবং রাতকে কাজে লাগিয়ে লাগিয়ে তার আমলকে তৈরি করতে থাকে এই যে ফালতু পর্যায়ে ভাবে লোকেরা সময় নষ্ট করে একটি মুহূর্ত কত মূল্যবান এমন সময় আসবে, তুমি বেহস হয়ে যাবে তোমার কোনো সুযোগ থাকবে না তুমি চাইলে স্বাস্থ্য এত খারাপ হয়ে গেছে তুমি একদিনও তাহার উঠতে পারবে না তোমার শক্তি নাই এখন সুযোগ আছে কোরআন শিব পড়ার সময় নাই তুমি ব্যস্ত হয়ে গেছো এখন সময় এসে পড়ে না কেন এত সময় নষ্ট করছো এই যে নিয়ামতগুলো আল্লাতলা দিয়েছেন এগুলোর ব্যাপারে আমরা যেন গাফলতিতে না পড়ে যাই এই কথাই এই হাদিসে এসেছে যে নেমেতা নেহিমা ক্যাফির ও নাস এই দুটো নিয়ামতকে এই হাদিসে স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়েছে যে অনেক মানুষ এই দুটো নিয়ামত সম্পর্কে ধোকায় আছে সে জানে না তার সময় কখন হঠাৎ করে শেষ হয়ে যাবে হঠাৎ করে খবর চলে আসবে কোনো কোনো সময় নোটিশ পাওয়া যায় ডাক্তার বলেছে অসুখ আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বাড়ছে বয়স হয়ে গেছে তের পায় কিন্তু অনেক সময় হঠাৎ করে খবর এসে গেছে অ্যাক্সিডেন্টে শেষ হঠাৎ করে হার্ট অ্যাটকে শেষ হঠাৎ করে খবর এসেছে ক্যান্সার ধরা পড়ে গেছে খুব ম্যাচিওর্ড হয়ে গেছে ডাক্তার বলছে আপনার সময় তো বেশি নেই তো এই যে গাফিল হওয়া তার থেকে উদ্ধার করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই হাদিসে দুটো নিয়ে আমাদের কথা স্মরণ করিয়ে দিলেন আমরা যেন রাখতে পারি গাফের না হয়ে যায় সদ ব্যবহার করি আমল তৈরি করি আল্লাহ তালার কাছে রেডি হয়ে যাই আল্লাহ রবুর আলমিন আমাদেরকে তৌফিক দান করুন অবিল্লাহি তৌফিক আসসালামুম রহমতুল্লাহ থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন पाउंड बेमेल कर